وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهديه هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار পাদাউদিনজীল জি বন্ধু দিন ইসলাম প্রিয় বন্ধুগণ আল্লাহ যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ গরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ আরেক আলেহ আজ আমরা যে বিষয়ের সম্পর্কে আলোচনা করার জন্য একত্রিত হয়েছে সেই বিষয়টির শিরোনাম আপনারা নোটিসে এবং এলানে শুনেছেন বিষয়টির শিরোনাম হচ্ছে জাকাত প্রদান জাকাত প্রদান এবং দরিদ্রতা দূরীকরণ জাকাত কি জিনিস কিভাবে এই জাকাত দিতে হয় জাকাতের বিধান কি দিলে এর লাভ কি ভাবে এর লাভ কি इसलमे दृष्टिते लाभ की संपर्क आज के आलोचना इंशाला जी इसलम विधान जे विधान इसलमुक एक, बिधान। बिधान एक, रुकुल। एक मौलिक विधान इसलमर ज विधानगल मौल मूल वौलिक वक সেই বিধানগুলি একজন মুসলিমের উপর ফরজ সেই বিধানগুলি একজন মুসলিমের উপর জরুরি সেই জরুরি বিধানগুলির মধ্যে একটি হচ্ছে জাকাত প্রদান করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বনে আল ইসলাম ও আল্হামস ইসলামের স্তম্ভ ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি বিষয়ের উপর তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে শাহাদ সাক্ষী প্রদান করা যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাভ নেই সত্য উপাস্য নেই তারপরে এখামে সালাদ নামাজ কায়েম করা সালাদ আদায় করা অতপর তৃতীয় নম্বর হচ্ছে জাকাত প্রদান করা বা জাকাত দেওয়া আল্লাহাবুর আলমিন তার সিয় গ্রন্থ আল কোরআনে যেখানে নামাজের আলোচনা করেছেন নামাজের বর্ণনা দিয়েছেন সেখানে জাকাতেরও বর্ণনা দিয়েছেন প্রায় বিরাশি জায়গায় আল্লাহ আল্লাহাবুল আলমিন নামাজের সাথে সাথে জাকাতের বর্ণনা দিয়েছেন জাকাত সেই বিধান যে বিধানকে যদি কেউ অস্বীকার করে না দিতে চায় তাহলে রাষ্ট্রের নায়ক দেশের রাজা তার সঙ্গে যুদ্ধ করবে জিহাদ করবে সে কারণে আবু বক্র সিদ্দিক আল্লাহ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের বিদায়ের পর যখন আবু বক্কর আল্লাহ আনহো প্রথম খলিফা হন তখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করে এবং তারা বলে আমরা আল্লাহ রসুলের যুগে দিতাম এখন আল্লাহ রসুল মুহাম্মদ নাই তাই এখন আর জাকাত আমরা দিব না এই অস্বীকার করার কারণে আবু বকরবাদী আল্লাহ হয়ে একটি কথা বলেছিলেন আমি অবশ্যই তার সঙ্গে যুদ্ধ করবো জিহাজ করব যে ব্যক্তির নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে বলবে নামাজ আল্লাহর জন্য পড়ব আর এই জাকাত যেটা একটা মানের হক সম্পদের হক এই হক আমি দিব না অস্বীকার করবো আমি রাষ্ট্রকে জাকাত দিব না এ অস্বীকার করবে আমি তার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব এবং আব্বকর রাদি আল্লাহ তালা তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন ওরা কথা বলেনি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না ওরা কথা বলেনি যে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর পর আমরা ইসলামে নেই ফিরে যাচ্ছি কথা বলেনি। ওরা বলছে আমরা ইসলামের কিছুই মানি মানব কিন্তু জাকাত যেটা আমরা সেই যুগে ইসলামের বাকি সত্ত্বেও শুধু জাকাতের অস্বীকার করেছিল সে কারণে তাদের সঙ্গে কি হয়েছে যুদ্ধ হয়েছে তাহলে বুঝতে হবে জাকাত কত বড় গুরুত্বপূর্ণ বিধান এই জাকাত দ্বিতীয় হিজড়িতে আল্লা রাবুল আলমিন কোরআনে ঘোষণা দিচ্ছেন ওয়া আতুজ তোমরা নামাজ কায়ম করো এবং জাকাত প্রদান করো অন্য জায়গায় আল্লাহ রাবুল আলমিন বলছেন যদি তারা তৌবা করে ফেরত আসে এবং নামাজ কায়েম করে ও আতুল জাকাতা এবং জাকাত সম্পাদন জাকাত প্রদান করে ফাখলু সাবিল তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও আর যদি এটা না করে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করো যে হাদ তাহলে বুঝা যাচ্ছে যে জাকাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিধান যেটা আল্লাহ আলামিন আমাদের মুসলিমের উপর খরচ করেছেন ইসলামের তৃতীয় নম্বর রুপুন এই বিধান একটি এমন ভালো বিধান যদি কেউ এই বিধান মানে কোন রাষ্ট্র যদি মানে কোন দেশ যদি মানে তাহলে সেই দেশ দেশে আর দরিদ্রতা গরিবই থাকতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যখন মাজ মাজ রাজি আল্লাহ তাল আহকে ইমান প্রদেশের গভর্নর করে প্রেরণ করেন সেই সময় আল্লাহ রসুল তাকে কিছু উপদেশ দিচ্ছেন দেওয়ার সময় বলছেন যে ইন্ডাকি মিন আহলিল কেতাব তুমি ইমান প্রদেশে যেখানে তুমি যাচ্ছ গভর্নর হয়ে তারা হচ্ছে আহলে কেতাব তারা এমন লোক যাদের কাছে পূর্বে কেতাব এসেছে তারপর এই কথার সাক্ষী যে আল্লাহ কেউ সত্য উপাসনে নেই এই জিনিসের দাওয়াত দিবে এ বিষয়ের দাওয়াত দিবে এই তৌহিদের দাওয়াত দিবে তারপরে যখন তারা এটা মেনে নিবে তখন তুমি তাদেরকে বলবে তাদের ধনী ব্যক্তিদের কাছ থেকে সেই জাকাত নেওয়া হবে এবং তাদের গরিব ও দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হবে জাকাত মানুষের গ্রামে মানুষের দেশে আর গরিব দুঃখী থাকতে পারে না আমি আপনাদের একটা উদাহরণ দিই প্রত্যেক দেশ প্রত্যেক গ্রাম যেখানে আমরা বসবাস করি অবশ্যই সেখানে একশো পার্সেন্টের মধ্যে পনেরো বিশ পার্সেন্ট জাকাতের যাদের উপর খরচ এরকম লোক থাকে তাই না একটা গ্রামে যদি একশোটা বাড়ি থাকে তাহলে অবশ্যই পনেরো বিশ জন মানুষ এরকম হবে যাদের উপর জাকাত খরচ হয়েছে অতপর ওই লোকদের কাছ থেকে ওই ১৫ বিশ জন লোকের যদি জাকাত মানুষ নেয় নেওয়ার পর যদি ওই গ্রামের গরিব মানুষকে দিয়ে দেওয়া হয় বন্টন করে দেওয়া হয় তাহলে আশা করি একটা গ্রামে যদি একশোটা বাড়ি হয় তাহলে ওখানে পনেরো বিশ জন ভিক্ষুক পাওয়া যায় না দু চারটা পাওয়া যেতে পারে বর্তমান সমাজ এবং বর্তমান যেটা আমাদের গরিব দেশ সেই দেশগুলোর কথা হচ্ছে ধনী দেশগুলোর তো ব্যাপার আলাদা তাহলে যেগুলো গরিব দেশ সেখানে প্রত্যেক গ্রামে শতকরা যদি পাঁচজনও পক্ষীর মানুষ হয় যারা ভিক্ষা করে খায় আর অন্যদিকে যাদের জাকাত দেনেওয়ালার সংখ্যা যদি পনেরো কুড়ি क्ति तर जो गरीब व्यक्ति ब्रामे अल्लाह रसुल्ला गुरुपूर्ण विधान बेलाम तरह के स्मरण करिए दियो आल्लाबुल आलमीन तरह खरज कर বা তুরাদ্দ আলাফ করা তাদের ধনী ব্যক্তিদের কাছ থেকে এই জাকাত নেওয়া হবে আর তাদের ফকির ব্যক্তি গরিব ব্যক্তিদের মাঝে সেটা বিতরণ করতে হবে বন্ধুগণ যদি ইসলামিক রাষ্ট্র থাকে তাহলে তারাই সেই জাকাত কালেকশনের কালেকশনের জন্য লোক নিযুক্ত করবে। এবং তারা কালেকশন করবে বিতরণ হবে কিন্তু যদি কোথাও এটা না থাকে তা সত্ত্বেও এই বিধান পালন করা যায় আপনি যদি আপনার যদি আপনি যদি জাকাতের আওতায় পড়েন তাহলে আপনার জাকাতটা বছরে বের করে আপনি যাকে গরিব এবং দুঃখী হিসাবে চিনেন তাকে দিয়ে দিবেন। তাহলে এই জাকাত আদায় হয়ে যাবে বন্ধুগর যে কথাটি আমরা এতক্ষণে বুঝলাম সেটি হলো জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং এই জাকাতের বিধান যদি কেউ কোন সমাজ কোনো দেশ কোনো গ্রাম যদি মেনে চলে তাহলে ইনশাল্লাহ সেই গ্রাম সেই সমাজ সেই দেশ থেকে দরিদ্র তা দূর হতে পারে এবং এতে কোনো সন্দেহ নেই এবার আমাদের জানা দরকার যে কি কি বিষয়ে জাকাত দিতে হয় সব বিষয়ে কি জাকাত দিতে হয় সব বস্তুতেই কি জাকাত আছে যদি এরকম হয়ে যায় তাহলে প্রত্যেক মানুষ সমস্যায় পড়ে যাবে সেই কারণে কি কি দ্রব্যে কি কি জিনিসের উপর জাকাত আছে সেটা আমাদের জানতে হবে চার প্রকার জিনিসের উপর জাকাত আছে প্রত্যেক মানুষ খেয়াল করবে যে তার মধ্যে তার ধন মধ্যে এই চার প্রকার জিনিস আছে কি না এই চার প্রকার জিনিস কি কি এক নম্বর হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য আর তার সাথে স্বর্ণ এবং রৌপ্যের বদলে বর্তমান পৃথিবীতে এর মূল্য হিসাবে যেটা মানুষ ব্যবহার করছে সেটা ডলার হোক সেটা রিয়াল হোক সেটা টাকা হোক সেটা রুপিয়া হোক সেটা আর কিছু হোক স্বর্ণরোপ্য এবং স্বর্ণ সাথে এই টাকা পয়সা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে জমিন থেকে উৎপন্ন খাদ্য দ্রব্য উৎপন্ন হয় এবং ফসলের মধ্যে যেটা খাদ্য হিসাবে ব্যবহার করা হয় একটা হচ্ছে শাক সবজি তরিতরকারী হিসাবে আর একটা হচ্ছে দানা খাদ্য হিসাবে তো এই খাদ্যের দানা যে জমিন থেকে উৎপন্ন হয় তার উপর জাকাত আছে ওর একটা অন্য নাম হচ্ছে ওষুধ তৃতীয় প্রকার যার যে জিনিসের উপর জাকাত আছে সেটা হচ্ছে অরুদ তেজার বা ব্যবসার সামগ্রী মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য যে সমস্ত সামগ্রী দোকান পয়সায় রাখে সেটা খাওয়ার জিনিস হোক বা অন্য জিনিস হোক সেটা যন্ত্রপাতি হোক বা অন্য কিছু হোক এরকম ব্যবসার সামগ্রীর উপর কি আছে জাকাত আছে চতুর্থ নম্বর বাহিমাতুল আনাম চতুষ্পদুর উপর জাকাত আছে তার উপর জাকাত আছে জমিন থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য তৃতীয় নম্বর হচ্ছে ব্যবসার সামগ্রী চতুর্থ নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তু এখন জানতে হবে যে প্রত্যেকটা এই চারটা বিষয়ে কখন কখন জাকাত আছে জারেই গরু ছাগল আছে তাকে ইসলাম ইসলাম ধর্ম কখনোই মানুষের উপর জুলুম এবং অত্যাচার করে না অবশ্যই একটা সিস্টেম একটা নিয়মের উপর আল্লাহ রাবুল আলমী এই জাকাতের নিয়ম এবং বিধান দিয়েছেন এর মধ্যে আমরা শর্ত আছে এক নম্বর জাকাতের শর্ত হলো মানে যতক্ষণে শর্ত পাওয়া যাবে না ততক্ষণে জাকাত নেই শর্ত যখন পাওয়া যাবে তখন জাকাত দিতে হবে এক নম্বর শর্ত হলো যেই জাকাত যে বস্তুগুলির জাকাত দিতে হবে সেটা যেন এক বছর ধরে আপনার কাছে থাকে জাকাত দাতার কাছে সেটা যেন এক বছর ধরে সেই জিনিসটি থাকে এক বছর যেন ওর উপর অতিক্রম হয় তারপরে জাকাত আসবে এক বছরের আগে যদি কোনো জিনিস সেগুলো আসে আবার চলে যায় তাহলে তার উপর জাকাত নেই দ্বিতীয় শর্ত হল বলুগুন নেশাব নেশাবে পৌঁছানো মানে একটা বিশেষ পরিমাণে যেটা ইসলাম নির্দিষ্ট করেছে একটা পরিমাণ ওই পরিমাণে যখন এই দ্রব্যগুলি এই বিষয়গুলি পৌঁছাবে তখন তার উপর কি হবে জাকাত হবে এটা হচ্ছে দুটি বড় শর্ত প্রত্যেক জাকাত সামগ্রীর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন লেসাফি মালিনাক্তাউল আলাইহিল হল কোন মাল কোন সম্পদের উপর জাকাত নেই যতক্ষণে তার উপর এক বছর অতিক্রম না হয় এখন আমরা জানবো যে স্বর্ণ রৌপ্য বা টাকা পয়সার জাকাত কিভাবে হয় এবং কখন দিতে হয় আল্লাহ যারা স্বর্ণ রৌপ্যকে জমা করে রাখে। সেটা নিজের বাড়ির বাক্সে রাখুক আর সেটা ব্যাংকের ব্যাংকে রাখুক ব্যাংকারে রাখুক কিংবা আর অন্য জায়গায় রাখুক আল্লাহ তালা বলছেন যারা স্বর্ণ স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে রাখে আর আল্লাহ করে না এর ব্যাখ্যায় বলা হয়েছে সুসংবাদ দিয়ে দেয় সুরাত্তম্বরে তাই যারাই মাল সম্পদ জমা করে আর ওর হক বা ওর জাকাত না তাদের জন্য আজাব আছে কিন্তু এই স্বর্ণ বা রোপ্যের কতখানি স্বর্ণ এবং রোপ্য আমরা জাকাত দিব এবং কিভাবে দিব স্বর্ণের পরিমাণ যেটা বলা হয়েছে সেটার নাম হচ্ছে কুড়ি মিসকাল একটা পরিমাপ একটা ওজনের নাম যার নাম হচ্ছে মিসকাল যদি কুড়ি মিসকাল হয় তাহলে তাকে জাকাত দিতে হবে আজ এই ওজন বা পরিমাপ নেই এটাকে গ্রামে যখন রূপান্তরিত করা হয়েছে বর্তমান কিলোগ্রাম তখন এর গ্রামে এর ওজন মোটামুটি পঁচাশি গ্রাম কত গ্রাম পঁচাশি স্বর্ণ আছে তাহলে তার উপর কি আছে জাকাত আছে কিন্তু শর্তগুলা মনে করতে হবে যে তখন জাকাত আছে যখন এতখানি পরিমাণ সোনা তার কাছে এক বছর ধরে আছে এক বছর অতিক্রম হয়েছে তাহলে তার আগে তার উপর জাকাত নেই এক বছর অতিক্রম হবে পঁচাশি গ্রাম স্বর্ণ কিম এক বছর অতিক্রম হবে আর এতখানি ওজন হবে ওজনের সোনা থাকবে তাহলে তার উপর কি আছে জাকাত আছে আর যদি রূপা থাকে রৌপ্য থাকে রূপা থাকে তার রৌপ্যের পরিমাণ হচ্ছে দুই শত দীর্ঘা যেটা বর্তমান গ্রামে রূপান্তরিত করলে পাঁচশো পঁচানব্বই গ্রাম হয় হাফ কেজি পঁচানব্বই গ্রাম যদি কারো কাছে রৌপ্য থাকে তাহলে তার উপর কি আছে জাকাত আছে ওর কমে আছে জাকাত নেই এতখানি হবে এক বছর অতিক্রম করবে তাহলে তার উপর কি আছে জাকাত আছে কতখানি একটু পরে শোনেন এরপর স্বর্ণ এবং রৌপ্যের সাথে স্বর্ণ এবং রৌপ্যের যেটা মূল্য বা রূপে পৃথিবীতে যেটা এখন মানুষ ব্যবহার করে থাকে টাকা ডলার রিয়াল এবং অন্যান্য জিনিস এগুলোর উপর জাকাত আছে এটা কতখানে জাকাত বলা হচ্ছে ওই পঁচাশি গ্রাম স্বর্ণের যেটা বাজার বাজারে বর্তমান বাজারে যেটা দাম হবে বর্তমান বাজারে পঁচাশি গ্রাম স্বর্ণের যেটা মূল্য এতখানে মূল্য মানে এতখানি টাকা যদি তার কাছে থাকে তাহলে তখন তার উপর কি আছে জাকাত আছে তাই বর্তমান বাজারে যদি স্বর্ণের পঁচাশি গ্রাম স্বর্ণের দাম যদি তিন লাখ হয় বা সাড়ে তিন লাখ হয় বা চার লাখ হয় এটা কোনো একটা স্বর্ণকারের কাছে জিজ্ঞাসা করলে খবরটা পাওয়া যাবে না হলে খবরের কাগজ ইন্টারনেটে সব কিছুতে স্বর্ণের মূল্য এবং রৌপ্যের মূল্য ডলারের মূল্য এগুলা সময় প্রায় দেওয়া থাকে প্রতিদিন আপলোড করা হোক মানুষ ওখান থেকে জেনে নিতে পারে যে বর্তমান আজকে বা কালকে যেদিন সে জাকাত দিতে চায় তার কাছে যদি পঁচাশি গ্রাম স্বর্ণ থাকে তাহলে সে বাজারে জিজ্ঞাসা করবে যে বর্তমান যুগে বর্তমান আজকে পঁচাশি গ্রাম স্বর্ণের দাম কত কতখানি যদি পয়সা করে ওর কাছে থাকে এক বছর অতিক্রম হয়ে গেছে তাহলে তার উপর জাকাত কতখানি আড়াই পার্সেন্ট কতখানি ভাই আড়াই পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় আড়াই টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এখন পঁচাশি গ্রাম স্বর্ণের যেটা মূল্য হবে ওই মূল্য আপনার কাছে যদি থাকে এক বছর ধরে জমা তাহলে সেখান থেকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে বছরে একবার এটা হলো স্বর্ণরূপ্য এবং টাকা পয়সার জাকাতের আলোচনা এরপরে যে বিষয়ের উপর জাকাত আছে সেটা হচ্ছে ব্যবসার সামগ্রী যে ভাইরা ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন না চাকরি করলে তো টাকা পয়সাতে আসবে ব্যবসা বাণিজ্য করলে টাকা পয়সা জমা থাকলে সেটাতেও আসবে আর যে সমস্ত সামগ্রী দোকান পয়সায় রাখা হয়েছে সেটার উপরেও রাখবে সেটার উপরেও জাকাত আছে কখন যখন সেই ব্যবসার সামগ্রীগুলো এক বছর ধরে তার কাছে থাকবে দ্বিতীয় শর্ত হল ওই গ্রাম যেটা দাম বা মূল্য ওই মূল্যের দ্রব্য তার দোকানে আছে। চাইতে বেশি। গ্রাম যেটা বর্তমান বাজারে দাম ওই দামের পরিমাণ অনুযায়ী তার কাছে ব্যবসার সামগ্রী দোকানে আছে তাহলে তার উপর কি আসবে জাকাত আসবে ওর নিচে যদি হয় তাহলে জাকাত আসবে না সামুরা الله তাআলা অনুকে বর্ণিত তিনি বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নুখরিজা যাকাতা مما নুইদ্দুহু বিল্লি বাইক আমরা আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন যাকাত দেওয়ার জন্য ওই সমস্ত সামগ্রীতে যেটা আমরা বিক্রি করার জন্য প্রস্তুত করতাম তাহলে বিক্রির জন্য মানুষ যে কোনো মাল সম্পদ দোকানে বা গোডাউনে রাখবে সেই মালের উপর যাকাত আছে যদি 85 গ্রাম স্বর্ণের যেটা ব্যবসার জন্য প্রস্তুত করা হয়েছে আর যেটা ব্যবসা বাণিজ্যের জন্য প্রস্তুত করা হয়নি নিজের ব্যবহারের জন্য রাখা হয়েছে আর কিছু করা হয়েছে তার উপর কি নাই তার উপর জাকাত নেই কিন্তু এখানে জাকাতের শর্ত হল এক বছর পূর্ণ হওয়া স্বর্ণ এবং রুপ্য যেটা পঁচাশি গ্রাম স্বর্ণের যেটা মূল্য বর্তমান বাজারে সেই মূল্য পরিমাণ সেই সামগ্রী থাকা কিংবা ওর বেশি থাকা তাহলে তার উপর জাকাত আছে কতখানে জাকাত দিতে হবে এবং কিভাবে দিতে হবে মানুষের কাছে যেগুলো ব্যবসা বাণিজ্যের জিনিস সামগ্রী দোকানে থাকবে গোডাউনে থাকবে সেগুলো এক বছর অতিক্রম হওয়ার পর সে একটা দাম লাগাবে এটা মূল্য লাগাবে মূল্য লাগার পর সেখান থেকে আড়াই পার্সেন্ট জাকাত হিসাবে বের করে দিবে এভাবে তার যে কোনো জিনিসের দোকান থাক না কেন বছরে একবার সে মূল্যগুলো মূল্য জমা করে একত্রিত করে তারপর সেখান থেকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এটা হচ্ছে ব্যবসার সামগ্রীর জাকাত তৃতীয় যে জিনিসের উপর জাকাত আছে সেটা হচ্ছে চতুষ পর্যন্ত চতুষ্্যন্তু বলতে উঠ গরু ছাগল এবং ভেড়াকে বুঝায় গরুর সাথে মহিষকেও বুঝায় কিন্তু আল্লাহ আলমেন এখানে একটা সহজ পদ্ধতি করে দিয়েছেন আর একটা সহজ শর্ত দিয়েছেন সেই সহজ পদ্ধতি আর শর্ত কি এক নম্বর শর্ত দেওয়া হয়েছে যে এই সমস্ত গরু ছাগল বা চতুষ্পদ জন্তু যেন নিজের কাজের উদ্দেশ্যে ব্যবহৃত না হয় নিজের কাজের জন্য সেগুলো রাখা হয়েছে তা না কিসের জন্য রাখা হয়েছে বংশবৃদ্ধির জন্য মানে এর ছেলে পেলে হবে চতুষ পর্যন্ত বাচ্চা কাচ্চা হবে তারপরে ওদের হবে মানে এগুলো লালন পালন করার জন্য রাখা হয়েছে ব্যবসার জন্য রাখা হয়েছে অনুরূপ দুধ দেওয়ার জন্য রাখা হয়েছে কিন্তু নিজের কাজ কাজকর্ম হালের জন্য আর কিছুর জন্য এগুলো রাখা হয়নি এরকম যদি হয় যেরকম বর্তমান যুগে আপনারা এখানে দেখছেন গরু ছাগলের পাল আছে ছাগলের পাল ভেঙার পাল উঠের পাল কিসের জন্য যে ওগুলা বিক্রি করবে বাচ্চা টাচ্চা দিবে দুধ দুধ খাবে এর জন্য এগুলো রাখা হয়েছে তাহলে এরকম যেন না হয় দ্বিতীয় নম্বর হলো বছরের অধিক সময় যেন চারণ ভূমিতে চরে খায় চারণ ভূমি মানে যেগুলো যেই সমস্ত চারা জমিনে এমনি এমনি হয়েছে কোনো মানুষ সেগুলোকে আবাদ করে নি অন্য মানুষ খরচ করে ঘাস গুলোকে জমিনে মানে আবাদ করে নি এমনি হয়েছে চারণভূমি সেগুলোতে চরে চরে খায় মানে বছরের বেশিরভাগ সময় এরকম যেন হয় আর যদি নিজেই আপনাকে ঘাস টাস কেটে এনে কিনে দিতে হয় তাহলে সেই সমস্ত গরু ছাগলের উপর কিনাই যাকাত নেই অতপর যেন নেশাবে পৌঁছায় এবং প্রত্যেক চতুর্থ পর্যন্ত কম নেশাব কি একটু পরে আলোচনা করছি চতুর্থ নম্বর যেন এক বছর এই সমস্ত চতুষ পর্যন্ত তার কাছে থাকে ওইবার জানতে হবে যে উঁটের নিম্ন কি চতুষ পর্যন্ত মধ্যে উঁট হচ্ছে জাকাতের আওতায় উঠ কতগুলো হলে আপনাকে জাকাত দিতে হবে যদি কোনো মানুষের কাছে পাঁচটি উঠ থাকে তাহলে তার উপর কি আসে জাকাত আসে কিন্তু আল্লাহ আল্লা রাবুল আলমেন এটা বলছেন না যে পাঁচটা উঠ থাকলে একটা উঁট দেখা যদি এই হতো তাহলে বেচার খাচারাই রয়ে যেত সেখানে বিধান দেওয়া হয়েছে পাঁচটি উঠ যদি থাকে তাহলে একটা ছাগল জাকাত কি জাকাত একটা ছাগল জাকাত মানে পাঁচটির নিচে উঠ থাকলে নেই পাঁচটা উঠ থাকলে একটা ছাগল যদি দশটা উঠ হয়ে যায় তাহলে দুটি ছাগল যদি পনেরোটি উঠ হয় তাহলে তিনটি ছাগল যদি বিশটি হয় তাহলে চারটি ছাগল এর উপরন্ত হয় তখন আবার উঠ দিতে হবে তবু আবার এক বছরের উঠ এভাবে করে জাকাতের নেশাব তৈরি করা হয়েছে যেটা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যেখানে মানুষের উপর কোনো জবরদস্তি করা হয়নি এবং যেটা একটা ইনসাফ হতে পারে ওইভাবেই আল্লা রাবুল আলমিন এই জাকাতের নেশাব দিয়েছেন অবশ্যই তিনি ইনসাফ করে যাই হোক এটা ছিল উঁটের নেশাব গরুর নেশাব হচ্ছে নিম্ন নেশাব তিরিশটি তিরিশটির কম গরু থাকলে জাকাত দিতে হবে না যদি ত্রিশটি গরু থাকে আর এক বছর তা অতিক্রম হয়ে যায় তাহলে তাকে জাকাত দিতে হবে একটি গরু আর যদি চল্লিশটা হয় তাহলে দিতে হবে দুটি গরু এটা হলো গরুর নেশাব তারপরে ছাগল এবং ভেড়ার নেশাব নিম্ন নেশাব হচ্ছে চল্লিশটি চল্লিশটির কম যদি কারো কাছে ছাগল ভেড়া থাকে তাহলে তার উপর কোনো জাকাত নেই চল্লিশটা যখন হবে তখন সেখানে একটি ছাগল জাকাত দিতে হবে এবার যদি আপনারা চিন্তা করেন আমরা চিন্তা করি তাহলে আমাদের দেশের অধিকাংশ গরু ছাগলের মালিকের উপর কিনে চাকাত নেই কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ গরু ছাগল লালন পালন করে নিজের কাজের জন্য ব্যবসার জন্য না এবং অধিকাংশ গরু ছাগলই চারণভূমিতে সারা বছর বা বছরের বেশিরভাগ সময় চড়ে খায় না বরং নিজে কষ্ট করে খাওয়া দিতে হয় সেটা ঘাস কেটে এনে দেওয়া হোক বা কর্মচারী রাখা হোক বা কিনে নিয়ে আসা হোক দেখা যাচ্ছে অধিকাংশ লোকের উপর নেই কিন্তু যারা খামার করছে এবং খামার করার পর যদি সেটা চারণভূমিতে না খায় বরং তাকে সেই আমুল দানা বা আর অন্য কিছু দানা কিনে কিনে খাওয়াতে হয় তাহলে সেই সমস্ত পশুর উপর কি আসবে না জাকাত আসবে না এটা ছিল তৃতীয় প্রকার বস্তু যার উপর জাকাত আসে এবার চতুর্থ নম্বর যেটা আমাদের সবাই চাষবাসের কাজ করে থাকি দানা শস্য দানা বলা যেতে পারে খাদ্য দানা বলা যেতে পারে এই সমস্ত জিনিস যখন উৎপন্ন হবে জমি থেকে তার উপর জাকাত আছে আর এর নাম হচ্ছে ওষুধ কিনা সুর যেটা আমরা দেশে অসর বলে থাকি আষারা মানে দশ আর অসুর মানে দশম দশ ভাগের এক ভাগ্যে অসুর বলা হয় যাই হোক এই এই জাকাত বা এই শস্য দানার জাকাতে ওই শর্ত নেই যে এক বছর অতিক্রম করতে হবে এর প্রথম শর্ত হলো যে নেশাবে যেন পৌঁছে যায় নেশাব কি আমরা আলোচনা করছি দ্বিতীয় নম্বর শর্ত যেটা যে এক বছর অতিক্রম করতে হবে এটা এই দানা শস্য দানায় নেই শস্য দানা যখনই জমিন থেকে জমি থেকে বাড়িতে নিয়ে আসা হবে নিয়ে আসে সেগুলা শীত থেকে ছড়িয়ে মানুষ আলাদা করে নিবে তখনই তার উপর কি আছে জাকাত আছে সেটা যদি বছরে দুইবার উৎপন্ন হয় তাও তিনবার উৎপন্ন হয় তাও কিন্তু অল্প হলেই আপনাকে জাকাত দিতে হবে এরকম না পর একটা নেশাব আছে যেটা আমরা শুনবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এবংাম মুসলিম বর্ণনা করেছেন এখন ওয়াসাক কি জিনিস তার ব্যাখ্যা করছি তবে শস্য দানার কথা যেটা বুঝার একটি জিনিস যেটা আরবি পরিভাষায় বা হাদিসের ভাষায় হাব বলা হয়েছে দানা শস্য দানা যেমন যেমন চাল গম ভুট্টা এগুলা হচ্ছে কি শস্য দানা আর দ্বিতীয় জিনিস ফল ফল যেমন খেজুর কিশমিশ এগুলা কি জিনিস এগুলা হচ্ছে ফল তো দানা আর ফলে কি আছে জাকাত আছে যখন শস্য দানা বলা হচ্ছে কলামায় গ্রামের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে শস্য দানা বা হাব কাকে বলা হচ্ছে যাকে পরিমাপে ওজন করা যায় এবং যেটাকে জমা করে গোডাউন গোডাউন জাত করে রাখা যায় অনেক দিন ধরে যেই দানাকে যেই শস্যকে রাখা যায় এবং যেটা পরিমাপে ওজন করা যায় আজকালে গ্রাম কিলোগ্রাম আপনি ডাড়ি পাল্লায় ওজন করবেন এটারা ওজন করার যেমন দেশে কাঠা হয় না কাঠা ধান মাপতে হয় সেটাতে দশ কেজি পনেরো কেজি আপনি চিন্তা করেন দেশে এমন কি কি জিনিস আছে যেমন চাল কান অবশ্যই গম জব অবশ্যই অনুরূপ ডালগুলো আসতে পারে তাহলে এই সমস্ত জিনিসের উপর কি আছে জাকাত আছে আর ফল যে সমস্ত ফল আবার এরকম গোডাউন জাত করে রাখতে পারবেন না সাধারণ অবস্থায় বা এরকম এতে না পরিমাপে ওজন করা হয় না তাহলে সেগুলোর উপরও জাকাত নেই যেমন আপেল কোলা এসব কিছুকে গোডাউনজাত করে সাধারণভাবে রাখা যায় না তবে খেজুরকে রাখা যেতে পারে কিসমিশকে রাখা যেতে পারে তাহলে এগুলোর উপর কি আছে জাকাত আছে সবজি এবং তরকারের সামগ্রীতে জাকাত নেই শক্ত বলেছেন যাই হোক যে সবজির উপর কোনো জাকাত নেই আর খাদ্য শস্যের উপর জাকাত আছে যার আলোচনা আমরা করলাম এখন কত পরিমাণ হলে আপনার উপর জাকাত আসবে 5 दस मन हमें जकत मन हम कतलम कमला जकत वशाक बराबर षाट साइ रमजान मासे कत खानी फितरा दी है एक सा তো পাঁচ ওয়াসা বরাবর কত সা সাহ আর এক সাধারণত আড়াই কেজি তাহলে সা তিনশো হবে সাতশো পঞ্চাশ কেজি মনে যদি ভাঙান চল্লিশ কেজির মনে তাহলে আঠারো মন তিরিশ কেজি সাধারণ হিসাব যদি আঠারো মন তিরিশ কেজি এরকম শস্য কারো হয় তাহলে সে মানুষ ওষর বা জাকাতের আওতায় পড়ে তার নিম্ন হলে পড়ে না কিছু গবেষক ওলামাইকরামগণ যেহেতু এই যে ওয়াসাক এবং সা এটাকে যখন আপনি পরিমাপে বা গ্রামে নিয়ে আসবেন তখন একটু হিসাবপত্রে কম বেশি হওয়ার সম্ভাবনা আছে ধানের একটা আলাদা ওজন হবে গমের একটা আলাদা হবে অনুরূপ চালের আলাদা হবে আবার কলাইশ আলাদা হবে সে কারণে গবেষক ওলা মাইক্রাম এর চাইতে একটা কম নেশাব ধরেছেন তারা বলেছেন যে ছয়শো কেজি অর্থাৎ ষোলো মন বত্রিশ কেজি হলে তাকে ওষর দিতে হবে কত মন ভাই ষোলো মন বত্রিশ কেজি মনে রাখবেন অর্থাৎ ষোলো সতেরো মন যদি কারো ধান বা গম বা জব বা কিশমিশ বা খেজুর এ সমস্ত কিছু হয় তাহলে তাকে ওষর দিতে হবে কতখানি যদি আল্লাহ রাবুল আলমিনের পানিতে আপনার এই ফসল হয় আপনাকে সেচ মানে সেলোর পানি খরচ করে না দিতে হয় তাহলে দশ ভাগের এক ভাগ দিতে হবে মানে দশ মনে এক মন দিতে হবে একশো মন হলে দশ মন দিতে হবে কিন্তু যদি সেচ আপনাকে স্বয়ং দিতে হয় খরচ করে যদি হয়। তাহলে বিশ মনে এক মন দিতে হবে মানে বিশ ভাগে এক ভাগ দিতে হবে অর্থাৎ যদি আপনার কাছে বিশ মন হয় তাহলে এক মন দিতে হবে আর যদি আকাশের পানিতেই হয়ে যায় বিনা খরচেই যদি হয়ে যায় তাহলে সেখানে দশ মনে এক মন দিতে হবে কিন্তু একটা প্রশ্ন আসে যে ভাই অর্ধেক আকাশের পানি দিয়েছি আর অর্ধেক নিজের পানি দিতে হয়েছে তাহলে কি করব। এরকম বিষয়ে কোনো আল্লাহ রসুল্লামের পক্ষ থেকে কোনো হাদিস আসেনি তবে দেখতে হবে যে অধিকাংশ কার পানি লেগেছে যদি অধিকাংশ আকাশের পানি হয় তাহলে তখন দশ মনেই আওতায় পড়ে যাবে অধিকাংশ পানি খরচ যদি আর যদি এক ভাগ দিতে পারেন এরকম কিছু ওলামায় গ্রাম মন্তব্য পেশ করেছেন এটা ছিল ভাই এই চার প্রকার যেসব যে চার প্রকার জিনিসের উপর জাকাত আসে তার মোটামুটি বর্ণনা এবার প্রশ্ন আসে যে এই জাকাত আমরা দিব কাকে আমাদের দেশে একটা মাদ্রাসায় দিয়ে আসবে বাচ্চাগুলো কালে বা মাদ্রাসায় দিয়ে আসুন আল্লাহ রাবুলা আলমিন জাকাত কাদের দিতে হবে তিনি ঘোষণা দিয়েছেন তিনি যখন ঘোষণা দিয়েছেন তখন তাদেরকেই দিতে হবে অন্য কে দিলে আর হবে না সেই জাকাত আদায় হবে না আমাদের তাদেরকে জাকাত দিতে হবে কি বলেছেন আল্লাহ এক নম্বর ফকির কারা ওলামাই গ্রামের ব্যাখ্যায় বলেছেন যারা যাদের কাছে যারা নিঃশ খাওয়া কিছু নাই প্রতিদিন যা তার খাওয়া দাওয়ার প্রয়োজন হয় এই জিনিসটাই নাই কিংবা অল্প আছে দিনের কোন রকম করে এক দুই বেলা হবে এতটুকু জিনিস আছে এরা হচ্ছে কি ফকির যার কাছে আছে। ফকিরের কাছে একবার খাবার দাবার আছে দিনে। বা একদিন দুই দিনের আছে কিন্তু মিসকিন যাদের কাছে দুই তিন দিন চার পাঁচ দিন দশ দিনের আছে এদেরকে বলা হয় ফকির এক নম্বর দ্বিতীয় নম্বর হলো মিসকিন তৃতীয় নম্বর হলো বলে আমেল যারা এই জাকাত কালেকশন করে সরকার যাদেরকে জাকাত কালেকশনের জন্য নিযুক্ত করেছে তারাও কি পাবে জাকাত খেতে পারবে বা জাকাত তাদেরকে দেওয়া যাবে যাদের মন জয় করা প্রয়োজন এর ব্যাখ্যায় ওলামা একরাম বলেছেন যে এই মন জয় করার বিষয়টা মুসলিমদের মধ্য থেকেও হতে পারে ও মুসলিমদের মধ্য থেকেও হতে পারে মুসলিমদের মধ্য থেকে হতে পারে যাদের ও মুসলিমদের মধ্য থেকে হতে পারে যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার ইচ্ছা আছে এই লোকটাকে জাকাত টাকা জাকাত দিলে ইসলামের কাছাকাছি আসবে মুসলমান হতে পারে বা ইসলাম সম্পর্কে জ্ঞান নিতে পারে এরকম লোককে দেওয়া অনুরূপ সে মুসলমান হয়েছে কিন্তু এখনো নতুন অবস্থায় আছে তাহলে এরকম ব্যক্তিকেও মানুষ কি করতে পারে জাকাত দিতে পারে এটা ছিল চতুর্থ নম্বর পঞ্চম নম্বর ওয়াফের রেকাপ কৃত স্বাধীন করার জন্য যদি মুসলিম সমাজের মানুষ দাস হয়ে যায় কোথাও এবং তাকে টাকা দিয়ে যদি সেখান থেকে বের করার প্রয়োজন হয় স্বাধীন করার প্রয়োজন হয় তাহলে তাকে জাকাত দেওয়া যায় ওয়ালগারে মিন এবং যে ব্যক্তি ঋণই হয়ে গেছে যার উপর ঋণের বজ বোঝা আছে এরকম ব্যক্তিকে কি করা যাবে জাকাত দেওয়া যাবে যদিও সেই ব্যক্তি ধনী হয় কিন্তু বর্তমানে সে ঋণই তাহলে সে ব্যক্তিকে কি দেওয়া যাবে দেওয়া যাবে। ওয়াফি সাবির যারা জিহাদ করছে যুদ্ধ করছে তাদের জন্য তাদেরকে দেওয়া যাবে। এবং যারা মুসাফির সে যদি ধনী মানুষ হয় কিন্তু সফরকালে তার টাকা পয়সা হারিয়ে গেছে বা সমস্যা হয়েছে তার টাকার প্রয়োজন আছে তাহলে এরকম ব্যক্তিকেও কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে এগুলো হচ্ছে আট প্রকারের এই লোক বলছেন আট প্রকার মানুষকে জাকাত দিবেন এক নম্বর ফকির দ্বিতীয় নম্বর মিসকিন তৃতীয় নম্বর যারা জাকাত আদায় করে চতুর্থ নম্বর যাদের মন জয় করার প্রয়োজন আছে পঞ্চম নম্বর যারা দাস বা দাসী হয়ে আছে এবং ছিল আজকের জাকাতের মোটামুটি একটা আলোচনা যার সম্পর্কে আমরা অবগত হলাম এখন কয়েকটি বিষয়ে অবশ্যই বলা দরকার যেই কয়েকটি বিষয়ে বা যেই কয়েকটি বিষয়ের সম্পর্কে অনেক মানুষ এই জাকাতের আলোচনা করার পর তারা জিজ্ঞাসা করে থাকেন প্রথম জিনিসটি হলো যে বেতনের জাকাত কিভাবে আসে আর আমি সেটা জমা করি তাহলে এই জাকাত কিভাবে দেব কারণ একটা টাকার উপর একটা বেতনের উপর এক বছর হয়ে গেল আর একটার উপর দেখা গেল এক মাস হয়েছে আর পনেরোটার উপর কি হয়েছে ছয় মাস হয়েছে এরকমই হবে না নাকি তো বলছে বেতনের বেতনের জাকাত কিভাবে দেওয়া যাবে বেতনের দুই ভাবে দিতে পারেন। আপনি গুনে রাখবেন যে আপনার কাছে যে বেতনের পয়সা আপনি জমা রেখেছেন। যখন সেটা অর্থাৎ পঁচাশি গ্রাম মূল্যের বরাবর হয়েছে সেদিন থেকে নিয়ে এক বছর আপনার ওই টাকাটার উপর হয়েছে কি না যদি হয়েছে তাহলে আপনি জাকাত দেবেন এটা আপনাকে হিসাব করে রাখতে হবে যদি আপনি এরকম হিসাব না করতে পেরেছেন সমস্যা হয়েছে আপনার তাহলে ওলামা কেরাম বলেছেন যে সময় এক বছর কোন জাকাতের কোন মালের উপর কোন টাকা পয়সার উপর এক বছর যদি নাও হয় তবু অগ্রিম জাকাত দেওয়া যেতে পারে সে কারণে বছরের যে কোনো সময় আপনি আপনার বেতনের জাকাত দিবেন যদিও কোনো পয়সার উপর এখনো এক বছর হয়নি সেটা বছর পূর্ণ হওয়ার আগেই জাকাত দিয়ে দেওয়া হবে এবং এটা যায় বুঝা গেছে ভাই আশা করা যায় বুঝা গেছে যে হিসাব করে যদি রাখতে পারেন তাহলে ভালো যে কখন এক বছর হলো। যদি না পারেন তাহলে বছরের যে কোনো এক সময়ে আপনার বেতন থেকে সেটা জাকাত যেটা হবে সেটা দিয়ে দিবেন যদিও কোনো পয়সার কোন কিস্তির উপরে এখনো এক বছর অতিক্রম না হয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন যেটা বেশি বেশি মানুষ করে থাকেন সেটা হলো নিজের স্ত্রীকে আর কাউকে আর একটি মত হলো লাগবে তবে হাদিসের দৃষ্টিতে বিবেচনা করলে দলিল প্রমাণের দিকে ভালোভাবে নজর দিলে বুঝা যাচ্ছে যে গোয়েনা ঘাটের উপরও জাকাত আছে একদিন এক মহিলা আসে মহিলার দুই হাতে মোটা চুড়ি আল্লাহ রসুল দেখতে পান তারপরে তাকে জিজ্ঞাসা করেন জাকাত দিও দেও দিয়ে থাকো কিনা সে মহিলা বলল না এর আমি জাকাত দিই না তখন আল্লাহ রসুল বললেন আই আর তোমাকে কি পছন্দ হয় তোমাকে কি ভালো লাগে যে আল্লাহ তোমাকে চুরি পরাবেন এই দুটির কারণে কেয়ামতের দিনে জাহান নামের চুরি এই যে দুটি তুমি স্বর্ণের চুরি এই দুটির কারণে তোমাকে আল্লাহ আবুল আলমিন কেয়ামতের দিনে আগুনের চুরি পরাবে এটা কি তোমাকে ভালো লাগবে বলছে না এটা কখনো হতে পারে না বলছেন তাহলে তুমি জাকাত দাও কারণ জাকাজ দিলে এই আজাব থেকে তুমি বেঁচে যাবে তাহলে বুঝা যাচ্ছে হাদিস আবু দাউদ এবং টি বর্ণনা করেছেন এবং স্থান সূত্র হাসান তাহলে বুঝা যাচ্ছে যে পোড়নের জিনিসে জাকাজ দিতে হবে এটাই বেশি ভালো মত এবং দলিল সম্মত তাই যেই ভাইদের বা যেই মা বোনদের স্বর্ণ আছে সেটা সে পড়ে গয়না গাটে হিসাবে সেটা যদি পঁচাশি গ্রাম স্বর্ণে বা তার উপরে থাকে তাহলে এক কোটি দেড় কোটি টাকার দাম এতগুলো টাকা দিয়ে গাড়ি কেনার পর তার উপর জাকাত আছে কিনা একটা বাড়ি কিনবেন বাড়ি তৈরি করবেন তৈরি করার পর এক একটা ফ্ল্যাটের দাম অনেক এক একটা মানে মানে থাকার স্থান ছোট ছোট ঘরে হোক আর বড় হোক অনেক দাম সেগুলো জাকাতের আওতায় আসে কিন্তু সেগুলোর উপর জাকাত আসে কি নাই ভাই সেগুলোর উপর জাকাত কিন্তু যদি এই গাড়ি ঘোড়া এবং বাড়ি মানুষ তৈরি করে বিক্রির জন্য তাহলে এক বছর অতিক্রম হয়ে যাওয়ার পর সেগুলোর মূল্য নির্ধারণ করে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে চতুর্থ বিষয় যে আমি ভাই मानुष के टा धार दिए मानुष के टा धार दिए दिए जा बचर हो गई भाई जे कैकटी प्रश्न कर भाई टाक तो आज धार दिए जकत आई धारे टाक प्रकार होते हैं যাকে আপনি ধার দিয়েছেন সেই ব্যক্তি দিতে সক্ষম নয় মানে গরিব হয়ে গেছে কিংবা টাল বাহানা করে কখন দিবে না দিবে আপনাকে দেয় আবার ওই সময় দেয় না টাল বাহানাকারী মানুষ কিংবা সে গরিব হয়ে গেছে দিতে তার অসুবিধা অবশ্যই বোঝা যাচ্ছে তাহলে এই প্রকার টাকার উপর আপনাকে জায়গা দিতে হবে না যদি আপনাকে সে কোনোদিন দিয়ে দে তাহলে তখন হচ্ছে না তাহলে আপনাকে সেই টাকাটারেও জাকাত দিতে হবে যদিও আপনি সেটা মানুষকে ধার দিয়ে থাকেন বন্ধুগণ এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে জাকাত আমি দিব বটে কিন্তু আমার পরিবারের মানুষকে দিতে পারে কি পারি না আমার বাপ মা আমার ছেলে পেলে আমার ভাই বোন এদেরকে জাকাত দিতে পারে কি না যে প্রত্যেক মানুষ আন্ডারে প্রত্যেক মানুষের অধীনে যাদের উপর আপনাকে আমাকে খরচ করা আল্লাহ জরুরি করেছেন যাদের ভরণ পোষণ আমাদের উপর জরুরি করেছেন সেটা স্ত্রী হতে পারে সেটা সন্তান হতে পারে সেটা মা বাবা হতে পারে যাদের খাওয়া দাওয়া এবং ভরণ পোষণ কি আমাদের উপর জরুরি এরকম ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না কিন্তু যার ভরণ পোষণ আমাদের উপর জরুরি নয় যেমন ধরে নেন আপনার বোনকে আপনি বিবাহ দিয়ে দিয়েছেন এখন আপনার উপর জরুরি নয় তাই না সে গরিব হয়ে গেছে তাহলে আপনি তাকে দিতে পারেন কিন্তু যে বাড়িতেই আছে যাকে আপনাকে খাওয়াতে হবে ভরণ পোষণ দিতে হবে তাহলে এরকম ব্যক্তির উপর আপনি এরকম ব্যক্তিকে কি দিতে পারেন না জাকাত দিতে পারেন না আমি আমার আলোচনা শেষ করছি আলোচনার পৌঁছায় তাদেরকে জাকাত দিতে হবে না হলে আল্লাহ আবুল আলমিন তাদেরকে বলেছেন খাবার আজাবিন আলীম এরকম ব্যক্তি যারা মাল সম্পদ জমা করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না তাদেরকে তাদেরকে দুঃখজনক এবং কষ্টদায়ক আজাবের সুসংবাদ দিয়ে দাও আর যেই সমস্ত বস্তুর উপর জাকাত আছে সেটা চার প্রকারের জিনিস এক নম্বর হচ্ছে স্বর্ণরোপ্য এবং টাকা পয়সা দু নম্বর হচ্ছে জমিন থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য তিন নম্বর হচ্ছে ব্যবসার সামগ্রী চতুর্থ নম্বর হচ্ছে চতুষ্প্যন্তু এবং প্রত্যেক এই চার প্রকার জিনিস যখন নেশাবে পৌঁছাবে এবং এক বছর অতিক্রম হবে শুধু ওষর ছাড়া তাহলে তার উপর জাকাত দিতে হবে যার আলোচনা আমরা এবং এই জাকাত মুসলিম সমাজের মধ্যে উন্নতি আনতে পারে অগ্রগতি হতে পারে এই জাকাতের পয়সা করে দিয়ে বড় বড় প্রতিষ্ঠান চলতে পারে এই জাকাতের পয়সা দিয়ে গ্রাম এবং দেশের দরিদ্রতা দূর হতে পারে এই জাকাতের কারণে যদি মানুষ জাকাত দিয়ে থাকে তাহলে সেই দেশে সেই বাড়িতে সেই লোকের মধ্যে মাঝে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বরকত আসে কারণ জাকাতের মানে হচ্ছে জাকা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বেশি হওয়া আল্লাহ সাল্লাম একটি হাদিসে এও বলেছেন যে জাকাত কোনদিন মানুষের মাল সম্পদকে কম করে না সেটা বাহ্যিক দৃষ্টিতে কম হয়ে বটে কিন্তু আল্লাহ রব্লা আলমিন সেই সম্পদে বরকত দেন এবং এর মা এর মাধ্যমে অনেক কিছু বারামসিগুলো দূর করে দেন তাই আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে যারা আমরা জাকাতের আওতায় পড়ি আমরা অবশ্যই আমাদের মাঝে প্রশ্ন এসেছে এক নম্বর প্রশ্ন হলো আমরা যারা বিদেশে আছি তারা অনেকে টাকা কাজে লাগানোর জন্য জমি কিনে কিন্তু তারা বলে বিদেশে একেবারে চলে যাবে আর বলে গিয়ে বিক্রি করবে তাহলে জাকাত দিতে হবে কিনা হ্যাঁ দিতে হবে কারণ সেই জমিটাকে বিক্রি করার জন্যই খরিদ করেছে আমরা বলেছি যে সমস্ত সামগ্রী ব্যবসার জন্য মানুষ প্রস্তুত করে রাখে সেটার উপর জাকাত আছে আরেকটি প্রশ্ন হয়েছে কিছু লোক জাকাত দে বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা জমা থাকার কারণে সেটা কি শরীয়তের ভাষায় কি উল্লেখ আছে জানাবেন ভাই যদি কোন প্রতিষ্ঠান আপনার পয়সা কড়ির জাকাত দিয়ে দিতে চায় তাহলে দিতে পারে একে আরবি পরিভাষায় শরীয়তের পরিভাষায় ওয়াকিল বলা হয় প্রতিনিধি বলা হয় তাই আপনি যে প্রতিষ্ঠানে টাকা জমা রেখেছেন যদি আপনি তাদের উপর পুরাপুরি ভরসা রাখেন যে না তারা সৎ এবং তারা জাকাত বের করে দেবে অবশ্যই যদি আপনার আপনি তাদের উপর পুরোপুরি ভরসা রাখতে পারেন তাহলে আপনি তাদেরকে জাকাত বের করার অনুমতি দিতে পারেন এটা এটাকে বলা হয় ওকিল প্রতিনিধি হিসাবে একজন মানুষের জাকাত আরেকজন মানুষ বের করে দিতে পারে क्यों जो सन्देह आला की देना जैत करो कार्य মানে আশি গ্রাম স্বর্ণ আছে এখন হিসাবে পৌঁছায়নি আচ্ছা আর কি বলেন আর কি আছে তার কাছে জমি করলাম ঠিক আছে। আপনি করেছেন সেই জমিটা ব্যবসার জন্য না নিজের কাজের জন্য যদি নিজের কাজের জন্য হয় তাহলে সম্পর্ক ওখান থেকে শেষ মানে ওটা আর জাকাতের আওতায় আসলো না এখন আপনার যেটা স্বর্ণ আছে সেটা পঁচাশি গ্রাম পৌঁছায়নি তার কম আছে তাহলে আপনার উপর জাকাত নেই কিন্তু কোথা আছে একটি মশলা আছে যে কারক আছে পঁচাশি গ্রাম স্বর্ণ নাই ধরেন আশি গ্রামই আছে আবার কিছু রূপা আছে তাহলে এখন সে দুটাকে মিলিয়ে জাকাত দিবে না আলাদা আলাদা করে ধরে রাখবে বুঝতে পারছেন ভাই মানে কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে আলাদা আলাদা করলে জাকাতের আওতায় পৌঁছায় না মিলালে জাকাতের আওতায় পৌঁছায় এই ক্ষেত্রে ওলামাই গ্রামের মধ্যে দুটি মত যে দুটা মিলিয়ে দিতে পারে এবং এটা এখতার স্বরূপ হবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি আলাদা আলাদা করে রাখে তাহলে সে রাখতে পারে এবং যতক্ষণের প্রত্যেকটা বস্তুর উপর নেশাব না আসে ততক্ষণ পর্যন্ত তার উপর জাকাত জরুরি হবে না এটা মানুষের সুবিধার্থে মানুষ করতে পারে ওমা আলাই